আগেকার মতো আবারও আপনাদের সামনে খুঁজতে চাইছি হ্যাঁ ইসলামী আখিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে জাদু সম্পর্কীয় কথা হ্যাঁ এই জাদু বলতে আরবিতে সেহেল বলা হয় জাদুকে जदू हम एक शयतानी कर्मकांड साधारण कथार मध्यम होते जदुघर को मान जदू मंत्र जेटा मंत्र कर मानुस चोखे मध्य अपने प्रभाव विस्तार करू हम क्यू प्रभावशाली जदू যেটা আপনার মানুষের করে। আর কিছু আছে ধাঁধা লাগিয়ে তারপরে চিন্তার সৃষ্টি করে হম মানে দেখতে পায় এরকম ভাবের সৃষ্টি করে যেটাকে বলা হয় এখন হচ্ছে আমাদের যেটা জানা দরকার যে জাদুকর প্রকার কারণ জাদুর অনেকগুলো প্রকার রয়েছে এবং প্রকার হিসেবে তার বিধানও ভিন্ন হতে পারে সাধারণত জাদু যেটার প্রভাব বাস্তবে দেখা যায় এরকম জাদু মানে বাস্তবে যেটার প্রভাব আমরা দেখতে পাই সেটা সেটা কি ধরনের সেটা হচ্ছে আপনার যেটাকে সেহেলের শয়তানি বলা হয় যে শয়তানি আপনার যে জাদুনের মাধ্যমে যেটা করা হয় এটা সাধারণত কোনো জাদুঘর এমন কিছু মন্ত্র পরে থাকে যার মাধ্যমে হম আপনার সেই প্রভাব বিস্তার করে এর পাশাপাশি আপনার কোন ধুয়ার কাজও থাকতে পারে যে সে ধোঁয়া দেয় धूपर क्षेत्र में शरि अथवा मानस अंतर प्रभाव विस्तार करते जार मध्य मानस के रोगक्रांत करते मानुष्ठ शरिका दुरबल कर फिलते मानस्या करते ये जदुर बात वास्तव में प्रभाव रही যে মানুষ দেখতে পায় যেটা এবং এটার কয়েকটা দিলে সম্ভব এক নম্বর আপনার যে গিরা বেঁধে গিরা বেঁধে বেঁধে সেখানে আপনার ফু দিয়ে জাদু করা হয় দ্বিতীয় নম্বর হচ্ছে হ্যাঁ এটার জাদুর ধরন এগুলো জাদু ধরন বলতেছি জাদু কয়েকটি ধরন রয়েছে যে গিরার মধ্যে ফুঁ দিয়ে হতে পারে এবং এই জাদু আরেকটাকে সেহতি ওলা বলা হয় হম এটা এই জন্য বলা হয় এই জাদুর মাধ্যমে মানুষ একজনের প্রতি আরেকজন আকর্ষণ সৃষ্টি করে অথবা করে মানে আরেকজনের প্রতি বিরক্তিভাব চলে আসে হম এর মাধ্যমে আপনার স্বামী স্ত্রী মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া যেতে পারে এর মাধ্যমে কোনো মানুষকে পুরুষকে কোনো মহিলা থেকে দূরে সরিয়ে দিতে পারে অথবা কোনো পুরুষকে কোনো মহিলার দিকে ধাবিত করতে পারে হম মানে সবই সম্ভব সম্পর্ক গড়ানো সম্পর্ক নষ্ট করে দুটাই এবং এর মধ্যে থেকে এমন হয় যে জাদুর মাধ্যমে পুরুষকে স্ত্রীর সাথে সহবাস করতে দেওয়া হচ্ছে না এরকম হতে পারে এটার নাম হচ্ছে প্রথম প্রকারের অধীনে আরেকটা জাদুর ধরন হচ্ছে যে যে জাদুর মাধ্যমে আপনার জাদুঘর হম এমন করতে পারে যে যা শয়তান তাদেরকে জাদুঘরকে উঠিয়ে নিয়ে আপনার আকাশে ঘুরে বেড়াতে পারে মানে যে জাদুর প্রভাবে জাদুঘর আপনার আকাশে উঠতে পারে এমন জাদু হতে পারে জাদুর ধরন এই জাতীয় জাদুগুলার বিধান হচ্ছে যেগুলা শিক্ষা এবং সবই কুখরি এবং একশো দুই নম্বর আয়ত্র মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন যে তারা ছিল না কারণ কেউ কেউ ধারণা করে থাকে সুলিমান জাদু শিক্ষা দিয়েছেন না আল্লাহ বলতেছেন সুলিমান কাফের ছিল না ছিলেন না বরং শয়তান রাই করেছে তারা মানুষদেরকে জাদু শিক্ষা এই এইরকম জাদু শিক্ষা দেওয়া এবং সেটা শিখা সবটাকে বলা হয়েছে যে তারা শৈতানরা কি করতো মানুষদেরকে জাদু শিক্ষা দিত এবং দুইজন তাদের যা নাজিল করা হয়েছে। এলাকার মধ্যে দুইজন ফেরস্তা যে হারুত এবং মারুত তাদের উপর যা নাজিল করা হয়েছে সেটা শিক্ষা দিত ইমাম কাসির কিন্তু এইভাবে অর্থ করেন না তিনি বলছেন যে তারা শৈতানরা মানুষকে যাদু শিক্ষা দিত তবে দুইজন ফেরস্তার উপর এটা নাজিল করা হয়নি যেরকম ধারণা করা হয় মানুষের ধারণা করে থাকে বরং বাবেল এলাকার হারুত এবং মারুতের উপর যা যে জাদু নাজিল করা হয়েছিল এগুলো মানুষ ছিল সেটা তারা শিক্ষা দিত এবং বলা হচ্ছে যে হারুত মারুত কাউকে শিক্ষা দেওয়ার সময় তারা বলতেন যে আমরা একমাত্র পরীক্ষামূলক তোমাদেরকে পরীক্ষা ফেলতে এসেছি আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফেলার জন্য পাঠিয়েছেন সুতরাং তোমরা জাদু শিখে কুহরি করতে যাবে না কি আল্লাহকে বাদ দিয়ে শয়তানের এবাদতো করা হয় শয়তান থেকে কাজগুলো উদ্ধার করার জন্য দ্বিতীয় আরেক নম্বর জাদু রয়েছে সেটা হচ্ছে শেখরুল তাকিল বলা হয় মানে এই জাদুর মাধ্যমে অনেক ভাবের উদয় হয় এবং সেটার কোনো হাকিকত নেই এবং বাইরে কোনো এটার কোনো প্রভাব নেই বাইরে সেটা দেখা যায় না যেটা প্রথমটা দেখা যায় কিন্তু এটার হাকিকত নেই বাইরে এটার অস্তিত্ব নিয়ে দেখাও যায় না चोर प्रभाव में चोखर मध्य मानुष चोखर मध्य धाधार सृष्टि मानुष के देखाते थके जिनतन एरक देखिए थके हाकित नहीं चोखर मध्य धाधा जतियों जादू এটার কতগুলো প্রকার হতে পারে যেরকম প্রথমটার আমরা তিন প্রকার বলেছিলাম এটারও কয়েকটা প্রকার আছে এটার সাধারণত দুই প্রকার আমরা বলছি যে মানুষকে জাদুঘর মানুষকে এটা দেখাবে সে আপনার হাওয়াতে উঠতেছে বাতাসে উড়ে অথচ সে বাস্তবে উড়ে নাই কিন্তু মুখ দিয়ে ঢুকে পাশা দিয়ে বেড়ে গেছে এগুলো মানুষকে দেখাচ্ছে ধাঁধা দিচ্ছে কিন্তু বাস্তবে এগুলো হ্যাঁ করছে না দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার যেমন ফেরাউনের জাদুঘর যারা ছিল যেমন আল্লাহ তাদের সম্পর্কে সুরে তহার শিশুর টেনের মধ্যে তিনি বললেন তারা জিজ্ঞাসা করলেন যে আমরা কি বলছেন না শুরু করো তোমরা যে তাদের যে রশি এবং মানে এমন ভাবে আহ তারা জাদু করছে যে মনে হচ্ছে মুসা ইসলামের কাছে তাদের জাদুর কারণে যেগুলো সাপ হয়ে দৌড়াচ্ছে হম মনে হচ্ছিল তিনি একটা ধাঁধার সৃষ্টি করছে সুরে আরাফের একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ বলেন انا القوق <سؤال> فلما القوا سحروا اعجن الناس واسترهبهم وجاؤوا بسحر عظيم الله بولেন جتলি বলছিলেন মুসা আলাইহিস সালাম যে তোমরা ঠিক আছে তোমরা শুরু করে দাও তখন তারা যখন ফেললো তাদের লাঠি এবং রশিকে ফেলার পরে তখন তারা মানুষের চোখের মধ্যে ধাঁধা সৃষ্টি করলো তাদের কা আতংকিত করে দিল এবং তারা ভয়ানক একটা জাদু তারা দেখিয়েছে এটার বিধান তাইলে এটা হচ্ছে শেখ রুত এটার বাইরে কোনো অস্তিত্ব নেই কিন্তু আল্লাহ এটাকে জাদুঘর খায়িত করেছেন যেরকম ফেরাউনের যে জাদুঘর তাদের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে এটাও জাদু এবং আল্লাহ তারা যখন বলেছেন এটা জাদু তাইলে সেটা অবশ্যই করি এরকমে আপনার এরকম ভাবের সৃষ্টির মাধ্যমে যারা এরকম দেখিয়েছিল যে সাপ দৌড়াচ্ছে তাদেরকে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে যে তারা কখনো সফল হতে পারবে না আল্লাহ নিজেই বলেন বললেন যা আপনার ডান হাতে সে লাঠি আপনি ফেলে দেন তাইলে এই লাঠি তারা যেগুলো তৈরি করেছে সেগুলোকে খেয়ে ফেলবে হম তারা তো যা করেছে সেটা হচ্ছে যাদুর কে করিসমা আর একজনের সফলতা যদি একবারেই না করে দেওয়া হয় যে কুশিন কাল সফল কাম হতে পারে না যদি এমন হয় তাইলে সে কাফেরই হবে এছাড়া আর কিছুই নয় হম জাদু দুই প্রকারের বিধান দুটাই পুকুরী শিখা হ্যাঁ পুপুরি এবং দেখানো এই সবই পুপুরি তৃতীয় নম্বরের জাদু যে ওষুধের মাধ্যমে অথবা কোনো কেমিক্যাল ইত্যাদির মাধ্যমে জাদু করা হয় হম যেটার আপনার প্রভাব বিস্তার করে মানুষের তবিয়তের মধ্যে মানুষের প্রকৃতির মধ্যে প্রভাব বিস্তার করে এবং কোনো ব্যক্তির মধ্যে প্রভাব বিস্তার করে এটা মূলত সেটা হচ্ছে এটাকে মূল জাদু যে এমন জিনিসকে বলা হয় যেটার কারণ লুকাইত কিন্তু এগুলোর কারণ লুকাইত না এগুলো ওষুধের মাধ্যমে করা হচ্ছে হ্যাঁ ইত্যাদির মাধ্যমে করা হয়েছে অথবা কেমিক্যালের মাধ্যমে করা হয়েছে সুতরাং এটা দেখা যায় কিন্তু এটাকে কেন জাদু বলা হয়েছে কারণ এটা জাদুঘর ছাড়া অন্য কেউ বুঝতে পারে না হম এটা তার কাছে চতুর্থ নম্বর আরেকটা জাদু আছে যেটাকে বলা হয় যে এটা হচ্ছে জাদু যে মানুষের হাতের কারিগরির মাধ্যমে জাদুঘর জাদু দেখা হম এমন যেটা সাধারণত আমরা ছোটবেলা দেখতাম যে হাতের মাধ্যমে এরকম দেখায় যে পয়সা একটা এখানে ছিল গায়ে হয়ে গেছে এই সেই মানে এইভাবে দেখায় তো বলে যে এটা একজন জাদুঘর তার হাতের আপনার চালাকের মাধ্যমে সেই মানুষকে মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দেয় যেটা বাস্তবে গঠে নেই সেটা ঘটছে বলে মানুষের তখন মনে করতে শুরু করে এই জাদু যেটা এই জাদুকে আসলে সওয়াজে বলা হয় আমরা এবং এটা কি জাদু তারপরেও বলা হয়েছে এই কারণে কারণ জাদুঘর ছাড়া এটা বুঝতে পারে না জন্য এই দুইটা বিধান দুইটা দুই রকম জাদু যেটা মূল জাদু নয় যেটা ওষুধের মাধ্যমে করা হয় অথবা कारण कैकटे कारण ये आसल जदुर माध्यम हाँ आसल जिगे पचीयर श्रेणी এটাকেও আপনার হারাম করা হয়েছে শরীয়তের মধ্যে এবং এটা কবির কথা দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে যারা এরকম এই দুই রকম জাদু করে এরাও কিন্তু তাদের কাজগুলা জাদুর নামেই করে থাকে এটাকেও তারা জাদু নাম দিয়েছে এবং মানুষের উপর তারাও এটা দেখাতে চায় যে তারা আসল জাদুঘর যদিও তারা নকল হয়ে থাকে আসল জাদুঘর হিসেবে মানুষকে দেখিয়ে থাকে হম জন্য সেটাও আপনার শরীয়তে নিষেধ তৃতীয় নম্বর হচ্ছে এটার মধ্যে আপনার ধোকা পাওয়া যায় মিথ্যা পাওয়া যায় এই কারণে এটাকেও এটাকে হার শরিয়াতে হারাম করেছে এবং কবির গুণ হিসেবে আখ্যা দিয়েছে হম এ আমরা এই পর্ব রেখে দেবো আরেকটা পর্বের মধ্যে বাকি অংশ শেষ করবো ওসাল্লাহ আল্লাহ